শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আখিদের কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য এই পর্বে থাকবে ইসলামের কিছুর কন তার মধ্যে পথ নম্বর জাকাত তারপরে সৌম তারপরে হজ এবং যেটা নির্দিষ্ট সময়ে আপনার আদায় করা বাধ্যতামূলক হয়ে থাকে এবং নির্দিষ্ট মানুষকে দিতে হয় হম তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানুষকে যা দিতে হয় নির্দিষ্ট সম্পদের মধ্যে যে অংশটুকু দিতে হয় সেটার নামে হচ্ছে জাকাত এখন হচ্ছে জাকাতের বিধান কি জাকাত হচ্ছে ওয়াজিব বা ফরজ প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর যার মধ্যে আপনার ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া যায় পাওয়া গেলে হচ্ছে আদেশ করা হয়েছে শর্ত পাওয়া গেলেই তাকে অবশ্যই সেটা পালন করতে হবে হম এবং দ্বিতীয় প্রমাণ হচ্ছে আবদুল্লাহ হাদিস যেটা ইসলামের লোকন সম্পর্কে আপনার ইতিপূর্বে আলোচিত হয়েছে জানা দরকার হ্যাঁ জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় রোকন রোকন গুলোর মধ্যে তৃতীয় রোকন হ্যাঁ এবং এর প্রমাণ হচ্ছে হজরত আব্দুল্লাহ হাদিস যেটা ইতিপূর্বে আলোচিত হয়েছে সেখানে তৃতীয় নম্বরে রাখা হয়েছে অথচ সে জাকাত আদায় করে না তার বিধানটা কি সেটা জানতে হবে জাকাত পরিদেক করা জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে জাকাত না দেওয়া সেটা একটি মারাত্মক পাপ এবং এই ব্যাপারে জাকাত না দেওয়ার ব্যাপারে আপনার বিধি প্রদর্শন করা হয়েছে কঠিন ভাবে কুরান মধ্যে আল্লাহ থেকে পঁয়ত্রিশ নম্বর শানু বলেন যে যারা স্বর্ণ এবং সেগুলোকে শাস্তির আবার সুসংবাদ কিভাবে দিবে এটা দুঃসংবাদ আল্লাহ বলেন কিভাবে দেওয়া হবে কখন দেওয়া হবে ইমাই আর এই হ্যাপিনার জাহান্ন যখন তাদের এই স্বর্ণ রূপাকে আপনার উত্তপ্ত করা হবে আগুনের মধ্যে এবং কি করা হবে এবং তার পিছের মধ্যে দাগ দেওয়া হবে এবং বলা হবে কি তিরস্কার করে তুমি বলে যে এগুলো তো তোমার জন্য ইস্টপ করেছ নিজেদের জন্য সুতরাং এখন যেগুলো তোমরা ইস্টক করেছি ভাবে আল্লাহ যারা দিচ্ছে না। তাদেরকে আপনার শাস্তি দিবেন তাচ্ছন্ন করে কঠিন শাস্তি দিবেন হম এবং আরেকটি কথা মনে রাখতে হবে জাকাতের ক্ষেত্রে অনেক আমরা জাকাত দিচ্ছি কিন্তু নিজের আপনার খুশিতে দেয় না হ্যাঁ যে না দিলে কে কি বলবে বা এই সেই অনেক কিছু হম এই কারণে আমরা বলব জাকাত দেওয়ার একটা আরেকটা হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ শর্ত আছে যে আপনি একবারে খুশি মনে আপনি আদায় করবেন কারণ একজন মুসলমানের উপর বজিব হচ্ছে জাকায়াতকে খুশি মানে আদায় করা যেটা আমরা হজরত আব্দুল্লাহ মাহাবিয়া আল গাদি আল্লাহকে জানতে পারি তিনি বলেন রসুল্লাহমের সাত করেন যে সালাহ ফ আলাহুলনা ফমাতামেল ইমান যে তিনটা জিনিস কেউ যদি করে সে ইমানের সাথ পাবে এবং সেখানে তিনটার মধ্যে আলোচনা করতে গিয়ে বললেন একটা ও আতহা জাকায় আফসুক যে সে নিজের সম্পদের জাকাত দেয় খুশি মানে। खुशी मन जो क्यों ज देखे से इमान पा चमत्कार एक कथा अबू दावे हदीस एवं इमाम बी तरह बाहिकर मध्य हादीशी वर्णना करें इमाम তিনি জাকাত আদায় করার মানে বলেছেন তিনি বলেছেন সেটা দেওয়া হবে নতুন এটাকে দেওয়া হবে বলা হবে না কারণ তার মন যদি খারাপ থাকে তাইলে সে আপনার সত্যিকে দিচ্ছে না তার থেকে বের করে নেওয়া হয়েছে নম্বর যে ইসলাম লোকজন সেটা রমজানের রোজা प्रथम सियाम संज्ञा सियाम मान हम आल्लर बदत रोजा भंगी दूर थे मैं सब सदक शुरू कर सूर्य डुबा पर्यत रोजा भंग कारी जिन दूरे थारमे आल्ला बदत करा इन रोजार संज्ञा जो उद्देश्य थे आल्ला बदत उद्देश्य হুম না হলে কিন্তু হবে না অনেকে নিজের শরীরকে আপনার স্লিম বানানোর জন্যও দীর্ঘ সময় না খেয়ে থাকে সুতরাং সেটা রোজা হবে না এবাদতের উদ্দেশ্য হতে হবে এখন হচ্ছে যে সিয়ামের অবস্থান কতটুকু আপনার ইসলামের মধ্যে সেটা জানতে হবে হুম সিয়াম হচ্ছে ইসলামের একটি বিশেষ রোকন রমজানে সিয়াম পালন করা ইসলামের রোকন এটার প্রমাণ হচ্ছে হজরত আবদুল্লাহ সেটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যে রমজান করা হয়েছে মানব জাতির জন্য এবং হজ করা এই হজ এবং উমরা সঙ্গা প্রথমে আমাদের জানতে হবে হজ কাকে বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আপনার আহ আদায়ের জন্য বলা বলা হয়। হয় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু আপনার বিধি বিধান পালনের জন্য মক্কা অবস্থান করা ওই যে নির্দিষ্ট কিছু বিধি মানে হজ সংক্রান্ত আর এক জায়গায় উমরা সংক্রান্ত হম এটা হচ্ছে হজ উমরার সংজ্ঞা এখন হজ উমরার বিধান কি আল্লাহর বলেন যে আল্লাহর জন্য মানুষের উপর ফরজ করা হয়েছে বাইতুল্লাহ করা যে ব্যক্তি সেখানে যেতে সক্ষম হ্যাঁ যে ব্যক্তি কুহুরি করবে এখানে কুফরির কথা বলা হয়েছে মানে কাউকে আল্লাহানু আল্লাহ বলতেছে হুমকি দিচ্ছেন আল্লাহ পুরো বিশ্ব থেকেই ও মুখাপেক্ষি যে তুমি একা তো কোনো ব্যাপার নেই তোমার তো মুখাপেখি নাই পুরো বিশ্বের আল্লাহর কোন দরকার নেই সুতরাং তুমি হোমরা ছোমরাতে দেখি হবে হজরত আসর থেকে বন্ধিত তিনি বলেন যে আমি বললাম হে আল্লাহ রসুল জেহাদ আল্লাহ জিহাদ বলা হচ্ছে আমি বললাম যে মহিলাদেরকেও কি জিহাদ করতে হবে হম তখন তিনি বললেন জিহাদ হত্যাকাণ্ড ঘটাতে হবে না সেটা কি ধরনের বলছেন আলহাজ এক নম্বর হজ দ্বিতীয় নম্বর এসে উমরা করা মোসরাদ আহমদের হাদিস এবং এবার হাদিস এখন কথা হচ্ছে হজের আপনার মর্যাদা হজের অবস্থান আমাদের জানতে হবে ইসলামের মধ্যে তিনটি রোকনের কথা এই পর্বে আমরা বললাম এক নম্বর হচ্ছে জাকাত দ্বিতীয় নম্বর সৌম তৃতীয় নম্বর হজ এই বিধানগুলো এই বিধানগুলোর মধ্যে সিয়াম যেটা সেটা তো অধিকাংশ মানুষের উপর ভাগ। কিন্তু আপনার জাকাত এবং হজ এগুলা নির্দিষ্ট কিছু মানুষের উপর ফরজ সুতরাং যার প্রত্যেকে নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার উপরে কি বিশেষ করে যারা আমরা বাইরে অবস্থান করছি তাদের চিন্তা করতে হবে আমার বুকে হজ ফরজ হয়ে গেছে আমার উপরকে জাকাত দেওয়া খরচ হয়ে গেছে সুতরাং বিজ্ঞ আলাম থেকে এই ব্যাপারটা জেনে নিজের দায়িত্ব আদায় করার চিন্তা অবশ্যই মাথায় থাকতে হবে কারণ এগুলো ইসলামের বিশেষ রোকন সুতরাং এই রোকন ছাড়া ইসলাম কখনো টিকতে পারে না এই কারণে এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিয়ে জেনে নেওয়ার চেষ্টা অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ সাহানু সেই তহবিক আমাদেরকে দিন ওসলাল্লাহাল আহমেদ ওয়ালি ওসহি আজমাইন